আলহামদুলিল্লাহুল সম্মানিত দর্শক মন্ডলী আসসালামুম ওরহমতুল্লাহ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই সিরিজ আলোচনা চলছে কিতাবুল রাকায় রেকাকের উপরে যে হাজিজগুলো আমাদেরকে দুনিয়ার মোহ কমিয়ে আখেরাত মুখী করবে এ বিষয়ে আজকের যে হাজিজি আমরা আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে সাহাবি আবদুল্লাহিন আব্বাস আনুমা বর্ণনা করেছেন রাসুল্লাহ সালাম সাদ করেছেন মিন লাউকানদমা ওয়াদিয়ানি মিনমাল বনি আদমের যদি দুটো প্রান্তর ভর্তি থাকে স্বর্ণ দ্বারা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 two valleys of land full of gold prantor onek boro hote pare paharer maskhani je prantor ta thake erokom samatal mat duita prantor duita jomin boro boro size er jodi tar sona dara bhorti thake er pore manusher mone sompader lobh kome jabe na bolben a je ki korbo ar dorkar nai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 আল্লাহতলা বলেছেন কি এই মাটি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি মিনহা খালাক না আমাদের অরিজিন মাটি না আসল মাটি মূল মাটি আমাদের যিনি আদি পিতা তাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে মিনহা খালাক না মাটি দিয়ে তোমাকে তৈরি করেছি মিনহা খালাক না কুম অফি এই দেখুম আবার এই মাটিতেই তোমাকে একদিন আমি ফেরত নিয়ে আসবো কবর দেওয়ার পরে সেখানে কি কোথায় নেওয়া হয়েছে আমাকে মাটিতে নেওয়া হয়েছে বিছানা আছে কোন ওয়াল করে দেওয়া হয়েছে খাট দেওয়া হয়েছে বালির দেওয়া হয়েছে কিছুই খাটি মাটি আর অমিনহা নুখুরে জুকুম তারাত এই মাটি থেকে আবার তোমাদেরকে আরেকবার আমি উঠাবো কবে উঠাবেন আল্লাহ খাসরের দিন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 আমি আবার আল্লাহর কাছে ফেরত যাব ওই বেতারা যেরকম সৃষ্টি হয়েছে আল্লাহর জন্য আল্লাহ তাল্লাহ তাকে আল্লাহর কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর জন্য সৃষ্টি করার অর্থ কী সেটার জবাব হল ওমা খালাকুল জেন্নাওয়াল ইনসা ইলি আবুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য ওইটাই ইন্লা আলিল অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব পালন করার জন্যে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তালা বন্ধগি করে আল্লাহ কাছে যাওয়ার জন্য আমি গিয়েছে কবরের মধ্যে। হাঁসের ময়দানে উঠে আল্লাহর কাছে দেখা হবে তাহলে ইননা লীল্লাহি ওয়া ইন এটাও কোন দোয়া না দোয়া আছে কিছু মাইতের জন্য এখানে অনেক সময় আমাদের লোকেরা যখন পড়ে মনে করে যে এটা মায়েতের জন্য দোয়া হলো মাইয়েতের জন্য এখানে কোনো দোয়া নেই এটা মায়েতের জন্য নয় এটা আমার জন্যে আমি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাকে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে তার মতোই সে যে চলে গেছে আল্লাহর কাছে আমাকেও যেতে হবে একদিন যাওয়ার আগে আমি হিসাব করে দেখি যে আমি যে আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর হুকুম মানার জন্য সৃষ্টি হয়েছে আমি সেটা কতটুকু করছি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 আল্লাহ তালার দিকে চলে আসে যে আমি দুনিয়ার পিছনে এত সুটা ছুটেছি এত নাফর মানিতে লিপ্ত হয়ে গেছি হালাল হারামে কোনো বাজবিচার না করে টাকা পাওয়া গেলেই পকেটে ঢুকিয়েছি কার টাকা কোনো খবর রাখিনি এখন আমি তো তবাক করে ফেলবো তো আল্লাহ তালার কাছে তার সুযোগ আছে আলা তাদেরকে সুসংবাদ দিলেন যে হাঁটি তবাক করলে আল্লাহ আল্লাহতালা তার তবাকে কবুল করে ফেলেন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 মদ বিক্রি হচ্ছে হার এবং এক একজনের কয়েকটা করে থাকে অনেক সময় প্রচুর টাকার মালিক হয়ে গেছে এইরকম কোনো লোক যদি তবা করতে চান তার কাছে আল্লাহ তালা তবা কি কবুল হবে তবা কবুল হয়ে যাবে সবহান আল্লাহ আল্লা তালা তাবা দরজা বন্ধ করেননি হাদিসে ইশারা এসেছে ওই আল্লাহ আল আম যে তবা করে আল্লাহ তবা কবুল করে ফেলবেন কিন্তু তবটা খাঁটি তবা হওয়া লাগবে তাওবার মতো তবা হওয়া লাগবে তা রাস্তা আল্লাহ বন্ধ করেনি কখন বন্ধ করবেন দুই সময় তবা রাস্তা ক্লোজ হয়ে যায় আল্লাহ তাল্লা তবার দরজা দুইবার বন্ধ করেন দুই সময় বন্ধ করে দিন একটা হচ্ছে যখন বান্দার শেষ নিঃশ্বাস হলকমুর মধ্যে চলে এসেছে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 ওই সময় কিন্তু আল্লাতলা তার আর সুযোগ দেন না তার তবা তখন আর কবুল করেন না এর আগ পর্যন্ত সুযোগ আছে যখনই চায় তখনই আর আরেক সময় তবা আল্লাতলা কবুল করার দ্বারা বন্ধ করে দিবেন কোন সময় তুলু এসাম সে মিনাল মাগরেবে ইলান মাস্রেক যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে যে যেদিন ক্যামাতের আগে ওই সময়ের পর থেকে আর কোনো মানুষের তবা কবুল করা হবে না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 আল্লাহ তালা হকুকুল এবাদ যেটা সেটা দায়িত্ব আল্লাহ তালা নেবেন না হাকুল্লহ হকুক আল্লাহর হক যেটা আছে সেটা আল্লাহ তালা কনসিডার করছেন মাফ করে দেওয়ার জন্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হাদিসে যেভাবে মানুষের লোভের একজাম্পল দেওয়া হয়েছে সেই এক্সাম্পলটা মানুষের জন্য খুবই বাস্তব জীবনেও আমরা দেখি যে মানুষের মধ্যে এরকম লোভ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 যে আমরা সবাই বিশ্বাস করি যে কবরের মধ্যে আমাদের আজাব হবে এবং দেহ আত্মা উভয়ের উপরে আজাব দেওয়া হবে তো একজন মানুষ তিনি একটা কবর খনন করতে গিয়ে দেখলেন যে একটা পাশে কবর ছিল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 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أصدق باركاته وإليك والسلام عليكم ورحمة الله وبركاته